ثم نذكر في ذلك عليه ونصلي عليه الخير كله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدِ الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن محمد عبد الله ورسوله أرسله الله بالحق بشيرًا ونظيرًا وداعيًا إلى الله بإذنه وصراجًا مريرًا أما بعد يقول الله سبحانه وتعالى ومن الناس من يتخذ من دون الله أندادًا يحبونهم كحب الله وَالَّذِينَ آمَنُوا أَشَدُوا رَبًّا لِلَّهِ شَمْعَيْدُوا عزكري درس البوسته دي سلطي الله سبحانه وتعالى يلعشون كورس وكورسين دي عمره التوهيد الوطنطق نطقل نفسه بشيء كيش عملي لك هاي دلو دي دينتا كي وانا আলোচনা করে আসছি এই বিষয়গুলো মূলত একজন মাহেদ তৌহিদ পন্থী তৌকিদের অনুসারের জন্য অপরিহার্য বিষয় এই বিষয়গুলো না জানা থাকলে সত্যিকার তৌকিদের বাস্তবায়ন সম্ভব নয় আর এই যিনি তৌহিদের অনুসরণ করবেন তৌহিদ বাদী হবেন তার প্রথম জ্ঞানের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে প্রাথমিক যে জ্ঞানগুলোর প্রয়োজন সেগুলো হচ্ছে এই বিষয়গুলো কারণ এমন কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদের অজান্তেই আমাদের জানার বাইরে আমাদের তৌহিদকে ধ্বংস করা যায় এজন্য আমরা গত দশের মধ্যেও একটি বিষয় সম্পর্কে আলোকপাত করেছি সেটি ছিল আলফা সুহান আল্লাহ হাবুল আলামিন এর ভয় এবং আল্লাহ হাবুল আলমিন ছাড়া রাই এর ভয় এ ভয় কখন কোন পর্যায়ে গিয়ে তৌহিদের পরিপন্থী হবে এ বিষয়ে সম্পর্কে অনেক কথা আলোচনা হয়েছে গত ক্লাসে গত দাসে আমরা এটা বলেছি যে এর পরবর্তী আলোচনা আমাদের সামনে আসছে যেটি সেটি হল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ভালোবাসার উপর এই বিষয়টি আসলে অপরিহার্য কার জন্য কতটুকু ভালোবাসা হবে আর আল্লাহ সুবান ও তাইনের জন্য আমাদের কতটুকু ভালোবাসা হবে কোন ভালোবাসা আমাদের এ আর কোন ভালোবাসা আমাদেরকে শিল্পের দিকে তৌহিদের পরিপন্থী হবে আমাদের তৌহিদকে বিনষ্ট করবে এই বিষয়গুলো আমাদেরকে খুব গুরুত্ব সহকারে উপলব্ধি করার প্রয়োজন রয়েছে এজন্য আমি মনে করেছি যে মাহবাদ মানুষের অন্তরের মধ্যে আফগান সুফান ও তারা ছাড়া গ্যার উল্ড্যার ভালোবাসা থাকবি সুতরাং এটা কখন তৌহিদের পরিপন্থী হবে কখন তৌহিদের পরিপন্থী হবে না এবং সেটা সঙ্গত হবে বৈধ হবে এ বিষয় সম্পর্কে আমরা মাহবাদের উপর আজকের এই আলোচনার মধ্যে তুলে ধরার জন্য চেষ্টা করব মূলত আজকের আলোচনার পয়েন্ট পরের বিষয় কিন্তু গত ক্লাসে আমরা সময়ের কারণে সেটাকে শেষ করতে পারিনি এরপর আসবে তাহার লোকাল বেহাই আল্লাহবুর আলমিন ছাড়া জাহিন উল্লার সাথে অন্ত সম্পৃক্ত কারণ অন্ত্রী সম্পৃক্ত হয় জায়গা ওটার সাথে তার অবস্থান সম্পর্কে আলোচনা হবে শুরুতেই মাহব্বত বা ভালোবাসা এই কথাটুকু আমাদের সকলের কাছে পরিচিত এই জন্যিম রহমতুল্লা আলাই এর সংঘাত দিকে গিয়ে থেকে এবার বলেছেন যে যদি কেউ এর সংঘাদে ডিফিনেশন বর্ণনা করে তাহলে সে আসলে ভালোবাসাকে আরো জটিল করে দেবে এর পরিচয়কে পরিচিত বিষয়কে অপরিচিত করে দেবে একটা পরিচিত বিষয় সংজ্ঞা দিতে গিয়ে অপরিচিত করে দিতে হবে যেমন পিতা কাকে বলে আল এখন এটা বোঝানোর জন্য আপনাকে যে সংজ্ঞা তফসিল কিতাবগুলোতে আছে এই সংজ্ঞা যদি আমি এখন দিই আপনাদেরকে বুঝাতে তিন মিনিট বা দশ মিনিট সময় দরকার হবে কেন এমন কঠিন করে সংজ্ঞা হয় হয়েছে তো পরিচিত বিষয়গুলো সংজ্ঞা দেওয়ার মধ্যে তেমন কোনো মাস নেই এই কারণে নবীর মানহাজ যেটা ছিল সেটা হলো। তিনি এ ধরনের সংজ্ঞা দিতেন না যখন জিবিলি ইসরাত ইসলাম আসলেন এসে প্রশ্ন করলেন আখবের হি আনিল ইসলাম ইসলাম সম্পর্কে আমাকে জানান বলুন তখন ইসলামের সংজ্ঞা দিয়ে ইসলাম হচ্ছে এই ইসলাম করতে অর্থ হচ্ছে এই এ ধরনের সংজ্ঞা দেননি বললেন ইসলাম হচ্ছে যারা জানবে তাদের জন্য সহজ কিন্তু ইসলামের সংজ্ঞা যদি অন্যদের কাছ থেকে আমরা নেওয়ার চেষ্টা করি তাহলে দেখবো যে দিতে গিয়ে অনেক কঠিন করে দিয়েছে অনেক জটিল করে দিয়েছে তো জন্য আমরা এই সংজ্ঞার দিকে যাব না মূলত অন্তরের অনুরাগ অন্তরের তানকে বলা হয়ে থাকে ভালোবাসা এটার মূল কথা হচ্ছে পথি মানুষের যে আত্মা রয়েছে সত্তা রয়েছে এই আত্মার যেই অনুরাগ সৃষ্টি হয় এই অনুরাগটাকে বলা হয়ে থাকে ভালোবাসা এই কথাটুকু বাহ্যিক ভালোবাসার যে অর্থ বুঝায় ভালোবাসা বলতে যেটা বোঝায় এটাকেই বলা হয় তাকে এটার সংজ্ঞা এভাবে দেওয়া হয়েছে কিন্তু এই সংজ্ঞা যখন দেয়া হলো ভালোবাসার এই সংজ্ঞা যখন দেওয়া হলো। এটা অন্তরের অনুরাগ টান এটাকে ভালোবাসা বলা হয় এই সংজ্ঞা দেওয়ার পর একটা জটিলতা সৃষ্টি সেই জটিলতা হচ্ছে এই যা দর শুভানব তারা কোরআন একাডেমির মধ্যে বলেছেন খুন্ত বোন আবু আহ উনি ইউ হবে তাহলে আল্লাহ তোমাদের এই সেফত এই গুণাবলী এই গুণ অল্লাহ শুভানবতার জন্য সাব্যস্ত হয়েছে হয়েছে কিনা হয়েছে এখন আল্লাহ হাব্বুল আলমীদের শেফাতের ব্যাপারে শেখুল ইসলামি আহমদুল্লাই বন্যা করেছে যারা বিভ্রান্ত হয়েছে তারা দুই গোষ্ঠী একটি হচ্ছে আলম সাবিহা আর একটি হচ্ছে আলম আতলা মহাত যারা বিভ্রান্ত হয়েছে তারা হচ্ছে চার দল তারা চার দল প্রথম দল হচ্ছে আশা এবং মাতুরিদি এবং তাদের অনুসারে যারা রয়েছে তারা এরা বিভ্রান্ত হয়েছে। আল্লাহ রব্বুল আলম শেফাতের ব্যাপারে ব্যাপারে আশায়ী আকিদার বিশ্বাস করে আবুল হাসান আশারি রহমতুল্লাহ আলাই তার আকিদার অনুসারী বা তার অনুসারী যারা এদেরকে আশায় আকিদা বলা হয়ে থাকে এরা আশারি আকিদার বিশ্বাসী আর আবু হনসুলিদি এর আকিদা যারা বিশ্বাসী তারা হচ্ছে মাতুরিদি আকিদার বিশ্বাস এদের পরিচয় সম্পর্কে অনেক কথা বলার দরকার নেই দারুলম দেবন্স মাদ্রাসার উসুল বর্ণনা করা হয়েছে প্রথমে এটা লেখা আছে যে না তারা এটা বুঝাতে চেষ্টা করেছেন যে আবু হানিপা আকিদার দিক থেকে বিভ্রান্ত ছিল বলেই আবুহানিপার আকিদাকে ইগনোর করে আবুহানিপার আকিদাকে বাদ দিয়ে তারা কি করেছে মাতুরিদের আকিদা নিয়েছে অথচ এমন এক মানুষ ব্যক্তি মানে আবহাওয়া তো কিছু পরিচিত ব্যক্তি কিন্তু আবুহন মাতুরি নাম আপনার কিনা মানে অপরিচিত মানুম ব্যক্তি তেমন পরিচিত ব্যক্তি নয় তার আকিদাকে গ্রহণ করেছে আবহাওয়ানিবার এখন দুলালের আকিদাকে কি করেনি গ্রহণ করেনি কেন ক্ষেত্রে মাসা এর ক্ষেত্রে আবানিবার রহমতুল্লাহের বক্তব্যকে গ্রহণ করলেন হানাফি হলেন তাহলে কি আগানিবার আগানি বাড়ি বিভ্রান্তি তার কারণ হচ্ছে আকিদাগত দিক থেকে আবহানিবার রহমতুল্লাহ রাই থেকে একটা কিতাব রয়েছে আলফেখুল আকবর আপনারা জানেন আলফেখুল আকবর যে বই রয়েছে এই বইয়ের গুটি কয়েক বিষয়ের সাথে কিছু মতানক্য আলোচনা তল জামাতে থাকলেও মূলত মৌলিক যেই সেন্স রয়েছে বা মৌলিক যে বক্তব্য রয়েছে মৌলিক বক্তব্যের সাথে মূলত আহলোচনা তল জামাতের আকিদার সাথে কোন পার্থক্য নেই এই এই আকিদাটা বাদ দিয়ে তারা আবু মানুষের মাতুরিদির আকিদা কি করেছে গ্রহণ করেছে আর এই আশাদি এবং মাতুরিদির আকিদা হচ্ছে এই তারা আল্লাহ রব্বুর আলামিনকে আল্লাহ রব্বুর আলমিনের সমস্ত নামকে সাব্যস্ত করেন সমস্ত নামকে কি করেন সাব্যস্ত করেন সবগুলো নাম সাব্যস্ত রাজে মুজিব আল্লাহুল গভুর তারপরে কি রাহিম রহমান যা নাম রয়েছে আজিজ অবশ্য শুভ নামও তারেন যত নাম রয়েছে সবগুলো নামকে তারা কি করে সাব্যস্ত করার স্বীকার করে না তারা মনে করেন যে আল্লাহ রব্বুল আলমিনের নাম এগুলো করলে এতে অসুবিধা নেই আল্লাহ তালার জন্য কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের সেফত সবগুলো সাব্যস্ত করেন না কেবলমাত্র আল্লাহ জন্য চিন্তা করে ষাটটি সেফতকে তারা সাব্যস্ত করে নৌজবিল্লা ষাটটি সেফতকে সাব্যস্ত করে আর বাকি সেফত কি করে না সাব্যস্ত করে না তাদের কি জিজ্ঞেস করুন তাদের কিতাব থেকে পাবেন যে কেন এই সাতটিকে সাব্যস্ত করলেন বললেন যে আমাদের আকল এটা সাক্ষী দিয়েছে যে এগুলো সাব্যস্ত দরকার আল্লাহ তালা যেন এই জন্য আমরা আমাদের বিবেক বুদ্ধি দিয়ে আমরা এটা সাব্যস্ত করেছি বিবেকের উপর নির্ভর করে তারা মাত্র এই সাতটি বিষয়কে কি করে সাব্যস্ত করে থাকে তাদেরকে যে সাতটি বিষয় কে কি সাব্যস্ত করে প্রথম সাব্যস্ত করে যে আল্লাহ রাবুল আলমের জন্য হায়াত জীবন বলতেছে মৃত ব্যক্তি তো আল্লাহ হতে পারে না তারা চিন্তা করতেছে এই যে দেবন্ত্রে যারা মানে মুরব্বী রয়েছেন বা তাদের অনুসারে যারা রয়েছে মাতুরিদি আকিদা এবং আষারি আকিদা যারা বিশ্বাসী রয়েছে এই গোটা ভারতবর্ষের প্রত্যেকটি জায়গাতেই এই মাতুরিদি এবং আষাঢ়ি আকিদা মানে চলছে এবং আকিদার বই পড়ানো হয় আকিদার এই বই পড়ানো হয় এই বইতে পড়ে আমার পঞ্চাশের মধ্যে পঞ্চান্ন নাম্বার আমি পেয়েছি পঞ্চাশের মধ্যে কত নাম্বার পেয়েছি নাম্বার অতিরিক্ত দিয়ে ওস্তাদ দেখেছে যে মানে কি তুমি কিভাবে লিখেছো ওস্তাদও খুবই অভিভূত হয়েছি এত মারাত্মক ভাবে লিখেছি বুঝেছো তো ব্যাপারটা পঞ্চাশে পঞ্চান্ন পেলে কোন ধরনের যে তারা আল্লাহ হাবুর জন্য সাব্যস্ত করেছে হায়াত জীবন আল্লাহ হাই কারণ আল্লাহ তালা আমি তো ব্যক্তি আল্লাহ এটা চিন্তা করতে চিন্তা ব্যক্তি আল্লাহ হতে পারে বলেছে এই জন্য আল্লাহ তালার জন্য আমরা এরহাদা সাব্যস্ত করলাম আর জীবিত ব্যক্তির জ্ঞান থাকা দরকার এই জন্য আইন সাব্যস্ত করলাম জীবিত ব্যক্তির জন্য জ্ঞান থাকা দরকার এই তার কি করলাম আইন সাব্যস্ত করলাম তারা সর্বমোট ষাটটি কারণ অনেক দীর্ঘ আলোচনা আমরা শুধু ছিলাম আমরা অন্যদিকে বলছেন ষাটটি জিনিসকে সাব্যস্ত করেছি করেছে তোর মধ্যে আল্লাহ জন্য আল্লাহ নিজেই এবং মধ্যে মহাব্বত সাব্যস্ত করা হয়েছে কিন্তু তারা আল্লাহ তালা যেন মোহাম্বতকে করতে না আমার আলোচনার দিকে চলে যাচ্ছে গেলে আমার সময় নষ্ট হবে জন্য তারা আল্লাহ হাবুল আলমীর করে না বলেছেন আল্লাহ পারে না ভালোবাসা কিন্তু বারি আল্লাহ ভালোবাসা কি ভালোবাসা আপনি যে সংজ্ঞা দিচ্ছেন অল্প আগে ভালোবাসার এটা কথা বলেছি সেটা হচ্ছে অন্তরের অনুরাগ বা এটাকে ভালোবাসা বলা হয় সুতরাং ভালোবাসা যে সংজ্ঞা দিচ্ছেন এই সঙ্গে আল্লাহ আব্বুল যদি বলেন তাহলে আল্লাহ আব্দুল সত্তার জন্য এটা মাননশীল হয় না আল্লাহ রাব্দুল আলমীর সাথে এটা সামঞ্জস্যশীল হয় না আল্লাহ রাব্বুল জাতের জন্য এটা অত্যন্ত মানে হানিকর হয় ত্রুটিকর হয় ত্রুটি হয় এর মধ্যে তো এই জন্য তারা বলছে যে আল্লাহ হাবুলের জন্য আমরা সাব্যস্ত করতে পারলাম না সাব্যস্ত করিনি তারা আল্লাহ ভালোবাসেন এই কথা তারা সাব্যস্ত তাহলে কি করবে এখন কোরআন কেডিমের মধ্যে আল্লাহ তালা এত জায়গায় বললেন্লাহ ইউ হাবুল তাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের কথা বলা তারপরে ইউ আল্লাহ তারা বললেন আল্লাহ সাল্লাহ হাদিসের মধ্যে বললেন হাদিসের মাধ্যমে সাব্যস্ত হল আল্লাহ রসুল সাল্লাহ হাদিসের মধ্যে বলেছেন যাকে আল্লাহ এবং আল্লাহ এমন ব্যক্তির হাতে আমি যুদ্ধের ঝান্ডা তুলে দেবো তিনি আমি বুঝা যাচ্ছে আল্লাহ এই জন্যই আল্লাহারা সুসরাচমের কথা বলেছেন এখন তারা এই সমস্ত হাদিসকে গাঁট ভেঙে নিজেরা একটা ব্যাখ্যা দিয়েছে গাঁট ভেঙে যা কি করেছে একটা ব্যাখ্যা তৈরি করেছে কি ব্যাখ্যা তৈরি করেছে বলল যে আল্লাহ তাল্লাহ ভালোবাসার অর্থ হচ্ছে একটি সেটা হল ইউরিদু সবাবাহা ভালোবাসা সব দিবেন এই ইচ্ছা করেন আল্লাহ দ্বারা মানে আল্লাহ ভালোবাসার অর্থ কি ভালোবাসার অর্থ হচ্ছে আল্লাহ তারা ভালোবাসার সব দিবেন এই ইচ্ছা পোষণ করেন কিন্তু আমাদেরকে এটা শিক্ষা দি। এই জন্য শেখুল ইসলাম আর একটা গুরুত্বপূর্ণ কিতাব রয়েছে অর্থাৎ দুরি এত গুরুত্বপূর্ণ কিতাব যে শেফাতের ওপর কামত পর্যন্ত মনে হয় এই পর্যায়ের কোনো কিতাব আর লেখা হবে না মানে আমার পিছনে লেখা হয়নি কামত পর্যন্ত আমার মনে হয় লিখা হবে এত গুরুত্বপূর্ণ কিতাব হচ্ছে কিতাব শেখর ইসলাম মাহমুদ আহমদিন আব্দ হারিম এবং তাই দাঁড়াই কিতাবের মধ্যে শেখর ইসলাম তাদেরকে বলেছেন আকলেনিও জানার তোমাদের জন্য কোন আকল দিয়ে কোন বিবেক দিয়ে তোমরা আল্লাহর কিতাব এবং ওজন করতেছো তোমরা তো এটা চিন্তা করা নাই যে আকলের পরিপত্তি হচ্ছে আল্লাহ আকুল আলমিনের খবর দেওয়া বিষয়ে আকলের কাছে গিয়ে জিজ্ঞেস করা যে এটা ঠিক আছে কিনা এটা আকলের পরিপন্থি বিবেকের পরিপন্থী হচ্ছে যে বিষয়ে অবাততালা খবর দিয়েছেন সংবাদ দিয়েছেন তার জাত সম্পর্কে সেই বিষয়ে বিবেককে প্রশ্ন করা যে এটা ঠিক আছে কিনা বিবেকের কাছে এটা ঠিক আছে কিনা যেমন আমি শাইফুল্লাহ আমার নাম বললাম যে আমার নাম হচ্ছে সাইফুল্লাহ এটা আপনারা জানলেন কিভাবে আমি বলা কারণে তো জানতে জানছেন ঠিক না অন্য কোনো মাধ্যম আছে কিনা এর সুতরাং আমাকে সাইফুল্লেই মানতে হবে এখন আপনার মনে না আপনি সাইফুল্লা কিনে আমরা একটু চিন্তা দেখি তো এটা পরিপন্থী কাজ সত্যি বিবেকের পরিপন্থী কাজ ঠিক কিনা দর্শক তারা তার জন্য বলবার সাকে করেছেন আর তুমি কোথেকে এসে বা আমি এসে এবার হচ্ছে একটু চিন্তা করে দেখি যেটা আল্লাহ দ্বারা আল্লাহর জন্য সামঞ্জস্যপূর্ণ হবে কথা বলো কথাটা বুঝতে পারলাম কিনা এজন্য প্রথমেই আল্লাহ আব্বুল আলমিনের সেফাতের সাথে সম্পৃক্ত যে মহাব্বতের কথা আলোচনা হলো। এই মহাব্বতটি হচ্ছে আল্লাহ আবুল আলমীর জন্য খাস সেফাতের কামাই আলী খুবই জালালি যিনি আল্লাহ সামঞ্জস্যপূর্ণ সেই সামঞ্জস্যপূর্ণ ভালোবাসা আল্লাহ আব্বুল জানেন এর প্রকৃত সেভাবে বলতে হবে যেভাবে শেখুল ইসলাম রহমতুল্লাচনা করেছেন যে ঠিক আছে হায়াত সাব্যস্ত করতে পারলাম জীবন সাব্যস্ত করতে পারলাম সেটা কিভাবে পারলাম মহব্বতকে সাব্যস্ত করতে পারলাম না জীবনটা সাব্যস্ত করতে কিন্তু মহব্বতকে সাব্যস্ত করতে পারেনি কেন কারণটা কি তাহলে মনে হচ্ছে যেন হায়ার হায়াত হায়ার কিসাব্যস্ত যেভাবে করেছো সেভাবে আমি তোমাদেরকে বলতেছি আমি মোহাবত কিসাব্যস্ত বলতেছি বলে যেন আল্লাহর জাত সম্পর্কে আল্লাহ জাতের সামঞ্জি সম্পূর্ণ হবে না আল্লাহ রাবুল আলমীর জাত সম্পর্কে আমাকে জানাও তোমরা কিছু জানছো কিনা আল্লাহর সত্য সম্পর্কে আমাকে জানাও যদি আল্লাহ আবুল আলমের সত্য সম্পর্কে তোমাদের জ্ঞান থাকে তাহলে আমি বলে দিব যে আল্লাহ রাবুল আলমীর সেফত এভাবে হবে যদি সত্য সম্পর্কে জ্ঞান না থাকে তাহলে আমরা বলবো যে আল্লাহ আব্বুল আলমের শেফাত সম্পর্কে আমাদের এতটুকুই জানা রয়েছে এর অতিরিক্ত জানার প্রয়োজন নেই ঠিক কিনা এতটুকুই জ্ঞান আল্লাহাবুল আলম দিয়েছে এই ভালোবাসাটা আল্লাহাবুল আলমী তার জন্য আবার মানুষের মধ্যে কি করেছেন এই গুণাবলীটা এই গুণটা মানুষের জন্য রয়েছে মানুষের জন্য যে ভালোবাসাটুকু আল্লাহাবুল আলমী দিয়েছেন এটি হচ্ছে মানুষের মাঝে আল্লাহর পক্ষ থেকে একটি বড় ধরনের অনুগ্রহ অনুদান যিনি আল্লাহ হাবুল আলমী অনুগ্রহ করেছেন এইটি আরেকটি সাথে সম্পৃক্ত পাশে আমরা যেটা প্রথমে আলোচনা করেছি সেটি সেটা হল আল্লাহ হাবুল আলমের ঘর এরপরে হচ্ছে ভালোবাসা কেবল মুজারাত ভালোবাসা নয় শুধু ভালোবাসা নয় শুধু ভালোবাসা কেবল আবেগ তৈরি করতে পারে অনুরাগ সৃষ্টি করতে পারে এবং মানুষের জীবনের জন্য ক্ষতি নিয়ে আসতে পারে আবেগের কারণে মানুষ ক্ষতির মধ্যে জাঁপিয়ে পড়তে পারে কিন্তু ইসলাম শুধু ভালোবাসা কোনো মতন দেয় না ভালোবাসার সাথে ভয়ও থাকতে পারে এই জন্য ভয় এবং ভালোবাসা সমান্তরাল ভাবে কি বলা হয়েছে এখানে যে ভালোবাসার কথা আমরা আলোচনা করবো সেটি হচ্ছে এমন ভালোবাসা যে ভালোবাসার মাঝে আনুগপ্ত রয়েছে নিজেকে আনুগত্যশীল করা নিজেকে অন্যের অধীনে নিয়ে যাওয়ার যে ভালোবাসার মধ্যে কি রয়েছে অর্থ রয়েছে যে ভালোবাসার মধ্যে মানে যেই ভালোবাসার অর্থের মধ্যে অন্যের আনুগত্য এবং নিজেকে অন্যের অধীনস্থ করার অর্থ পাওয়া যায় এটি হচ্ছে মূলত এখানে এই ভালোবাসার মধ্যে উদ্দেশ্য এই প্রকার ভালবাসাকে শেখুল ইসলাম কাজিম রহমতুল্লাহ দুই ভাগে বাক করেছেন তিনি প্রথম প্রকার বলেছেন মাহব্বতুর মোখতাসা বিশেষ ভালোবাসা মানুষের অন্তরে যেই ভালোবাসা এ অর্থ বহন করে যে ভালোবাসার মধ্যে এ বাদতের অর্থ রয়েছে যে ভালোবাসার মধ্যে কি রয়েছে এ বাদতের অর্থ রয়েছে কোন ভালোবাসা যে ভালোবাসার মধ্যে এ বাদতের অর্থ রয়েছে সেই ভালোবাসাটি হচ্ছে যেই ভালোবাসার মাধ্যমে মানুষ যাকে ভালোবাসে তার নিরঙ্কুশ আনুগত্য আনুগত্যতার কথা ঘোষণা করে বা নিয়ঙ্কুশ আনুগত্য করে অথবা তার নিয়ঙ্কুশ তাকে সম্মান বা শ্রদ্ধা করে এটি হচ্ছে এই বাদতের ভালোবাসা বা এই ভালুতের অর্থ এর মধ্যে লিখতে হয়েছে আর দ্বিতীয় প্রকার ভালোবাসা হচ্ছে মাহাব্বতুর মুস্তারেখা এটি হচ্ছে কম্বাইন্ড ভালোবাসা এই কম্বাইন্ড ভালোবাসাকে শেখুল ইসলাম কাইম রহমতুল্লাহ তিন ভাগে বাক করেছেন প্রথম প্রকার হচ্ছে মাহাব্বত মানুষের স্বভাব জাত ভালোবাসা মানুষের মধ্যে আল্লাহ সৃষ্টিগত ভাবে একটা ভালোবাসা দিয়েছেন সৃষ্টিগত ভালোবাসা যেমন কি সেটি হচ্ছে এর উদাহরণ হিসেবে তিনি দিয়েছেন কারণ মাহাব্বত তিনি যা ব্যক্তি খাওয়ার প্রতি তার একটা ভালোবাসা থাকবে ব্যক্তি পানির প্রতি একটা ভালোবাসা থাকবে না এটা এটা এবার পর্য অন্তর্ভুক্ত নয় এই প্রকারের ভালোবাসা এই প্রকারের অনুরাগ অথবা টান এটা কিসের পর্যন্ত অন্তর্ভুক্ত নয় এবার প্রতি অন্তর্ভুক্ত নয় দ্বিতীয় প্রকার হচ্ছে মাহাব্যাত ইসফা অনুগ্রহ এর ভালোবাসা যেমন সন্তান এর প্রতি পিতার ভালোবাসা সন্তানের প্রতি পিতার ভালোবাসা যেমন মায়ের প্রতি সন্তানের ভালোবাসা এই যে সম্পর্কের কারণে ডুয়েল সম্পর্কের কারণে যে ভালোবাসাগুলো রয়েছে এগুলো মূলত মাহাব্বত ইস্পাত পরস্পরের প্রতি অনুগ্রহের কোন কম্পার ভালোবাসা এগুলো মূলত এই বাজারের মধ্যে অন্তর্ভুক্ত নয় তৃতীয় প্রকার হচ্ছে মাহাব্বত অনসির ওয়া এল এটি হলো কারো সাথে চলা ফেরা ওঠা ইত্যাদির ভালোবাসা যেমন বন্ধু বান্ধবদের সাথে যে ভালোবাসা তৈরি হয় এবং পার্টনারের সাথে যে ভালোবাসা তৈরি হয় ব্যবসায়ী অথবা আপনার অফিস যে সমস্ত কলিগ আছে তাদের সাথে যে সম্পর্ক তৈরি হয় এগুলো মূলত হচ্ছে মানে তাদের সাথে উঠা কারণে একটা মানে মানে নিজেদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় এটা এটি মূলত এবার যদি মধ্যে অন্তর্ভুক্ত নয় এই তিন প্রকারের ভালোবাসার মধ্যে দুটি জিনিস নেই একটা হচ্ছে আত্মা মূলক শ্রদ্ধা এর মধ্যে পাবেন না আর একটা হচ্ছে পাবেন না যে কোনো সময় কারণে গণ্ডগোলের তার প্রতি শব্দও হারিয়ে যাবে যাবেন অথবা তার আনুগত্যের দিক থেকে আপনি কিভাবে হয়ে যাবেন দূরে সরাজামটি কিনা এই ভালোবাসার মধ্যে এই জিনিসটুকু নেই কিন্তু প্রথম প্রকার ভালোবাসা যেটা বলেছি বিশেষ ভালোবাসা যার মধ্যে এ অর্থ নিহিত রয়েছে যেটি এ বাদত যদি আইবাদত এ প্রকারের ভালোবাসা হচ্ছে এমন যে যার মধ্যে কামান ও কামাল উত্তাহ রয়েছে পরিপূর্ণ আনুগুদ্ধ এবং পরিপূর্ণ এর মধ্যে নিজেকে অধীনস্থ করার মানে অর্থ নিহিত রয়েছে মূলত এ প্রকারের আল্লাহ হাবুল আলমিনে উগদীয়তের সাথে সম্পৃক্ত আল্লাহ রব্বুল আলমিন উগদীয়ত বা ইবাদতের সাথে সম্পৃক্ত ভালোবাসা প্রথম প্রকারের ভালোবাসা এজন্য আল্লাহ হাব্বুল আলমিন যারা আল্লাহুলকে বাদ দিয়ে অন্যান্যদেরকে আল্লাহ শরিক হিসেবে গ্রহণ করে থাকে তারা এদেরকে এমন ভাবে ভালোবাসে যেভাবে আল্লাহ তারাকে ভালোবাসা কথা আল্লাহ এই সব কিছু তারা আল্লাহ রাবুল আহমিনের যে ভালোবাসা রয়েছে এই ভালোবাসা থেকে কিছু অংশ কি করতেছে দিচ্ছে এই ভালোবাসাতে দিচ্ছে আর আল্লাহ তারা বলতেছে কোন ইমানদার যারা রয়েছে তারা আসদ সবচেয়ে বেশি ভালোবাসবে আমরা এটা বুঝতে পারছি আমাদেরকে কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে যে ব্যক্তি আল্লাহ ছাড়া এই বিশেষ ভালোবাসা অন্যের জন্য প্রয়োগ করবে এই ভালোবাসা অন্যের জন্য ব্যবহার করবে আল্লাহ রব্বুল আলমিনকে ছাড়া অন্য কিছুকে ভালোবাসবে যেভাবে আল্লাহ আব্বুল আলমিনকে ভালোবাসার কথা ছিল সেভাবে আল্লাহ তাল ভালোবাসাকে অন্যের জন্য ব্যবহার করবে আন্দা আন্দাদান। সে ওই ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হবে যে আল্লাহ ছাড়া অন্য কিছুকে কি করেছে বিভিন্ন ধরনের আল্লাহ শরিক হিসেবে সাব্যস্ত করে নিয়েছে সুতরাং বোঝা গেল উল্লাহ এর ভালোবাসা যদি আল্লাহ রাব্বুর আলমিনের এই ভালোবাসার সমান্তরালে এসে যায় তাহলে এই ভালোবাসাটুকু কি হয়ে যাবে আল্লাহ রাব্বুর আলমীর সাথে আন্দাজ হয়ে যাবে শরিক হয়ে যাবে আল্লাহ রাবুর আলম যদি কি হয়ে যাবে শরিক হয়ে যাবে কারণ এই ভালোবাসার ক্ষেত্রে তখন আমি আল্লাহ হাব্বুর আলমীর সাথে শরিক সাব্যস্ত ভালোবাসার মূল কায়দা সম্পর্কে আমরা প্রথম বা দ্বিতীয় ক্লাসের মধ্যে আপনাদেরকে আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে এই বলেছি যে আল মাহ মাহাব্বতের পুরাও সেটুকু আল্লাহ তার জন্য এখানে যে মহাব্বত মুশতারাকের কথা বলা হয়েছে মানে যেটা মিশ্রিত ভালোবাসা কম্বাইন্ড ভালোবাসা যেটা আলোচনা করা হয়েছে এই কম্বাইন্ড ভালোবাসার মধ্যেও তার গেট হবে মূলত আল্লাহ জন্য এই জন্য আমাদের প্রত্যেকটি কাজের মধ্যে মানে যত ভালোবাসা রয়েছে সবগুলো ভালোবাসার কার জন্য হবে লীল্লা হবে তাহলে আমরা আমাদের কাজের মধ্যে আল্লাহ আমিনের সাথে আর কাউকে কোন অবস্থাতে শরীর সাব্যস্ত করবো না কোন অবস্থাতেই শরীর সাব্যস্ত করবো না এবং ভালোবাসার যে শিল্প রয়েছে এই শিল্পে আমরা লিপ্ত হতে কোনো অবস্থাতে লিপ্ত হতে হবো না কোনো অবস্থায় লিপ্ত হবো না অন্যথায় আশঙ্কা থেকে যাবে ভালোবাসার এই শিল্পের মধ্যে আমরা যদি কোনো অবস্থায় লিপ্ত হয়ে যাই কিনা এরপর আসুন এই প্রকারের ভালোবাসা যখন আল্লাহ হর্বুল জন্য যে ভালোবাসা আমরা করি এই ভালোবাসাটা যদি ঠিক আল্লাহ হাবের জন্য তখন তিনি যদিও আসলেই সামনে মূর্তি রেখে পূজা করেন না কিন্তু তিনি মুশিকদের মধ্যে কি অন্তর্ভুক্ত এই জন্য শেখুল ইসলাম মাহমুদ আব্দুল হাব রাহমতুল্লাহ বলেন محبت فَكُرَ أَن, ان كُئَqueleھی الله والله تعالى رَبُ اللَّهُ بالأمين ذاكو قلنت hard قلنت جعلًا السلام biết sebelum الإ tedase استمت financial từ السلام Rights صيد ajuda في زي tänان polít Zombie فريق أن تكلم 자� andar Caesar państ wtedy filtrar حشفerstوQuiحnh هذا wysي compassion حشفه traditions BuddhistJdras mundoحعانخر॥abanSK ASJDEN к Warrenны 2020 Elliott these personnesếuOS gaan solu PlayStationyearś wieder frequent ততটুকু বৈশাখী মেলাকেও কি করে ভালোবাসে আল্লাহ তালাকে যতটুকু ভালোবাসে ততটুকু ফুটবলকেও বা ক্রিকেটকেও ততটুকু ভালোবাসে সমান সমান তাহলে শেখুল ইসলাম বলতেছেন ফাহুয়ের শিরকুল একেবারে এটা শিরকে আকব আর আপনারা জানেন কি ঠিক না তাহলে সে আর গন্ডির মধ্যে থাকবে কিনা তহিদ পঞ্চীদের গণ্ডির মধ্যে তার আর নাম লিস্ট থাকবে না এই জন্য আল্লাহ সুবেন তালা করে নেইবে سورة عليهم لانه مده ايكلي عيات دي عمان دركيس قشتو قول دي ابن قل إن كان آباؤكم وإبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشونك سادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربسوا حتى يأتي الله بأمره والله لا يهدن القوم الفاسقين أكتا جنيسي قد أولي শ্রীর মধ্যে আল্লাহ বললেন বল ইন ক্যান আপনি বলুন যদি তোমাদের বাপ দাদা যারা আছে তারা ওকুম তোমাদের সন্তানরা ওখান তোমাদের ভাই ওয়া যখন তোমাদের স্ত্রীরা ও আশিরা তোমাদের গোত্র এবং সম্পদ যে সম্পদ তোমরা উপার্জন করছো এবং তোমাদের সেই ব্যবসা তার যে ব্যবসাকে তোমরা ব্যবসা লোকসানে তোমরা ভয় করো এমন ব্যবসা ও মার্চ হা আর এমন সুন্দর বাড়ি যেটাকে তুমি খুব বেশি পছন্দ করো যদি এই জিনিসগুলো আহাব বা ইরাই কুম্মিনা উল্লাহি ওনা চুরি যদি অনেক বেশ তোমার কাছে প্রিয় হয়ে যায় এবং আল্লাহাদেশা পর্যন্ত অপেক্ষা করো কৌমিন আল্লাহ ফাসিক সম্প্রদায়কে কি করেন না হিদায়ত দেন না য়ার থেকে বোঝা যাচ্ছে যে এই জিনিসগুলোর ভালোবাসা যদি আল্লাহ রাবুর আলমের ভালোবাসার সমানতার চলে আসে অথবা এর চেয়ে বেশি হয় তাহলে এটা কিসের মধ্যে অন্তর্ভুক্ত হবে শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত হবে সুতরাং এগুলোর জন্য যে ভালোবাসা আমরা করছি আজকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেটি হলো এই ভালোবাসাটুকু আমরা আসলেই এগুলোর জন্য যে মাত্রায় আমাদের করা দরকার সেই মাত্রায় আছে না এর চেয়ে অনেক বেশি রয়েছে আমরা যদি একটু লক্ষ্য করে আমরা দেখবো সন্তান সন্ততির জন্য সম্পদের জন্য পিতামাতার জন্য মানে স্ত্রীর জন্য এদের ভালোবাসা আমাদের মধ্যে মূলত আল্লাহ হাব্বুর আলমীর ভালোবাসা আছে মানে কতটুকু কম বা কতটুকু বেশি নাকি সমান একটু চিন্তা করলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যারা আজকে স্ত্রীর জন্য স্ত্রীর সন্তুষ্টির জন্য আল্লাহ হাবুর আলমীর বিধান লঙ্ঘন করতেছে ঠিক তারপরে সন্তান সন্ততির জন্য আল্লাহ হাবুল আলমিনের বিধান লঙ্ঘন করে হারাম উপার্জনের জন্য চেষ্টা করছে হারামভাবে ব্যবসা করছে এইসব কিছু মূলত এই ভালোবাসার কারণেই হচ্ছে যে এই ভালোবাসা আমাকে আল্লাহ হাব্বুল আলমীর নির্দেশ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে আল্লাহ হব্দুল আলমীর নির্দেশ থেকে যে ভালোবাসা আমাকে দূরে সরিয়ে যাচ্ছে সুতরাং এই কারণেই মূলত আল্লাহ হাব্বুর আলমিনের ভালোবাসার বিষয়টুকু আমরা কেবলমাত্র অন্তরের মাধ্যমে দাবি করলে যথেষ্ট হয়ে যাবে না আল্লাহ রাসুল সাল্লা ভালোবাসাও কেবলমাত্র দাবি করলে আমাদের যথেষ্ট হয়ে যাবে না আমাদের অন্তরে ভালোবাসা আছে কিনা সেটা আমাদেরকে প্রমাণ করার জন্য আল্লাহ হাব্বুর আলমিন কোরআনির মধ্যে আরেকটি আয়াতের মধ্যে সুর আলমের আয়াতের মধ্যে বললেন যে আল্লাহ হাবুল আলমিনের ভালোবাসার দাবি করছো তাহলে আমার অনুসরণ করো রাসুল সাল্লাহাম বললেন তাহলে করো আমার অনুসরণ করো ইউ তাহলে আল্লাহ হাবুল আলমিন তোমাদেরকে ভালোবাসবেন আর এই কারণেই আল্লাহুল আলমের জন্য আছে কিনা এর সত্যিকার আলামত সাব্যস্ত করার জন্য আল্লাহ সুবান আল্লাহ হাবুল আলমীর ভালোবাসা আমাদের অন্তরে পরীক্ষা করার জন্য এই চারটি আমাদেরকে কি করতে হবে আলামত ব্যবহার করতে হবে কয়টি আলামত ব্যবহার করতে হবে চারটি আলামত ব্যবহার করতে হবে আল্লাহর আব্বুল ভালোবাসা কি বেশি না কম এখন আমি তো দাবি করতেছি না আমার স্ত্রীর ভালোবাসাচ্ছি আমার অন্তরে আল্লাহর ভালোবাসা বেশি এটা আমি দাবি করতেছি ঠিক না আপনি দাবি করতেছেন আমার দুনিয়ার মহচ্ছে আল্লাহ আব্দুল আলমিনের ভালোবাসা আমার অন্তরে বেশি আর উনি দাবি করতেছে যে আমার ব্যবসা বাণিজ্য হচ্ছে আল্লাহ আব্দুল আলমিনের ভালোবাসা আমার অন্তরে বেশি আমরা সবাই দাবি করতেছি কুলই يدعي اصلا بلا اله আমরা সবাই দাবি করতেছি কিন্তু এই দাবিকে এখন এখানে ডারোমিটার দেয়া আছে কোরআনের কেরিমের মধ্যে কিভাবে এখন আমরা এটাকে মাপ দিচ্ছি পরিমাপ চলে যাচ্ছে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়্যারতাদ মিনকুম আন দীনিহি ফসাউফ ইয়াতী ইয়াতিল্লাহু থেকে ইসলাম থেকে বিমুখ হয়ে যায় আল্লাহ তোমরা যদি আল্লাহ এমন এক সম্প্রদায়কে নিয়ে আসবেন যাদেরকে আল্লাহ ভালোবাসেন এবং তারাও আল্লাহ তালাকে ভালোবাসেন এমন এক দলকে নিয়ে আসবেন এমন এক গোষ্ঠীকে নিয়ে আসবেন মানে আমরা মনে করতেছি যে মনে হয় আল্লাহর উপর অনুগ্রহ করছি এই জন্য আল্লাহ তালা আমাদেরকে আতঙ্ক করবেন না আমাদেরকে শাস্তি দিবেন না না আল্লাহ তারা বলতেছেন আল্লাহবুর আমিন তোমাদেরকে অবকাশ দিচ্ছেন সুযোগ দিচ্ছেন কিন্তু যে কোনো মুহূর্তেই তুমি অন্য একদলকে নিয়ে আসবে আসতে পারে। আর আনলে তারা আল্লাহ তালাকে ভালোবাসবে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসবেন এমন একদলকে নিয়ে আসবেন এদের আলামত হচ্ছে এক নম্বর আলামত হলিন প্রথম আলামত হচ্ছে তারা মুমিনদের প্রতি এখন একটা একটু করে আসতেছে মুমিনদের প্রতি তারা হবে অত্যন্ত সদয় নরম আলহাম উলা প্রথম আলামত হচ্ছে যারা আল্লাহকে ভালোবাসে তারা হবে মুমিনদের জন্য মোমিনদের জন্য তাদের অন্তরের মধ্যে দয়া থাকবে যেখানে ইমান বিপর্যস্ত হবে মুমিনরা যেখানে বিপর্যস্ত হবে সেখানে তার অন্তর প্রকম্পিত হবে তার অন্তরের মধ্যে সারা পড়বে ইমানদাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে মোহাম্মদের প্রতি তা থাকবে সবচেয়ে বেশি ভালোবাসা এবং সবচেয়ে বেশি দয়া ও অনুগ্রহ ইমানদারদের সাথে সম্পর্ক থাকবে অনেক বেশি এই জন্য আতালী আয়াতের ব্যাখ্যার মধ্যে তিনি বলেন যে যেমানদারদের জন্য তাদের অবস্থান হবে পিতা সন্তানের যে অবস্থান সন্তানের জন্য পিতা অনেক কিছু করার জন্য চায় নিজের জন্য অনেক সময় এত কিছু করার জন্য তার ইচ্ছা থাকে না সন্তানের জন্য তো যতটুকু করার ইচ্ছা থাকে ঠিক আতাল ফুলা রহমতুল্লাহ বলতেছেন এখানেই প্রমাণ হবে যে আল্লাহবুর আলমিনের ভালোবাসা তার অন্তরের মধ্যে বেশি আছে কিনা যদি ইমানদারদের সাথে তার সম্পর্ক ভালো হয় ইমানদারদের প্রতি তার অনুগ্রহ অনুকম্পা এবং ইমানদারদের প্রতি তার বিনয় থাকে তাহলে বুঝতে হবে যে সে তার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা রয়েছে আজকে আমরা ইমান ব্যাপারে আমাদের অবস্থান কি আমাদের অবস্থান হচ্ছে এই আমরা মনে যে সে যেদিকে যাক গোল্লাই যাক আমার সুবিধা করতে আমরা মনে করতেছি আমরা হেদায়ত লাভ করেছি আসলে আমাদের মন্ত্র মধ্যে আল্লাহ রব্বুল আলমিনে ভালোবাসা আছে যথার্থভাবে আসছে কিনা আসেনি এক নম্বর আলামত ছেনার জন্য দ্বিতীয় নম্বর আলামত হচ্ছে কাফিরদের ব্যাপার হবে কঠোর শক্তিশালী শক্তিশালী হবে কাফের মানে ইমানের বিরুদ্ধে কাফেরদের ব্যাপার শক্তিশালী হবে আজকে মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি যেটা লক্ষ্য করি আমরা দেখতেছি কাফেরদের প্রশংসা সবচেয়ে বেশি মুসলমানদের কাছে শুনে আপনারা হয়তো আমার এই কথার সাথে দ্বিমত পোষণ করতে পারেন আপনি আমার সাথে কিন্তু আমি বাস্তব কথা বলছি যে কাফেরদের প্রশংসা সবচেয়ে বেশি মুসলমানরা করতেছে যে আল্লাহ হকুল আলমের হক নষ্ট করল গোটা সৃষ্টি জগৎরুফুল জুলুম করলো তারা ভালো হয় কিভাবে আমি তো কোনো কারণ দেখতে পাই না তাদের প্রশংসা করা হচ্ছে এটি গণ এটি মূলত সুতিকার অর্থে আমাদের অন্তরের মধ্যে আল্লাহ ভালোবাসা যে মানে থাকা দরকার সেই মানে না থাকার কারণেই হচ্ছে এটি নামান্তরে বা কুফুরের সাথে নিজের ভালোবাসার একটা সম্পর্ক আছে এটা বুঝা যাচ্ছে যদিও আপনার হয়তো দিবক পোষণ করতে পারেন মূলত এটি হচ্ছে আল্লাহর এই বুঝতে সাথে তার সম্পর্ক হবে তার কঠোর হবে সাথে কারণ কারণে অন্য কারণে নয় এরা আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টি হিসেবে নয় মানুষ হিসেবে নয় বলে সাথে কুহুরির কারণে তাদের সাথে দুর্ব্যবহার করা হবে তাদের সাথে কঠোর হবে আজকে যখন কাফেরদের ক্ষতি হয় মুসলমানরা আফসোস মুসলমানদের মধ্যে আফসোসের শেষ থাকে না আর মুসলমানদের ক্ষতি হলে তাহলে আমরা অনেকে দেখা যায় যে খুশি হয় বলে যে আজকে দিয়েছে একটা هذا يجب أن يكون هناك إذا أردت أن يكون هناك الله سبحانه وتعالى بالمشاة يجب أن يتحققه و يجب أن يتحققه ثلاثة علامات إنهم يجاهدون في سبيل الله بالنفس واليد والمال واللسان لإجازة دين الله و أمع عدائه بكل وسيلته الله حب العالمين يرسط جهاد كربة نجدر جان ديه نجدر شكت ديه مال ديه أمو نجدر مقت برماته সবকিছু প্রত্যেক মাধ্যম গ্রহণ করে আল্লাহর দিনকে বিজয় করার জন্য তারা চেষ্টা করবে আল্লাহ দিনের জন্য তাদের কাজ করবে যদি আল্লাহ হাবুল আলমিন দিনকে বিজয় করার জন্য চেষ্টা না করে এগুলো ব্যয় না করার চেষ্টা করে তাহলে বুঝতে হবে যে আল্লাহ হাব্বুল আলমিনের ভালোবাসা তাদের অন্তরের মধ্যে যথার্থ হয়নি এই কারণেই আল্লাহ সুভান তারা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যান এদের নাম দিয়েছেন শহীদ শহীদ শব্দের অর্থ আপনারা জানেন না সাক্ষী কিসের সাক্ষী তারা এই সাক্ষ্য দিয়ে গেছে দুনিয়াবাসীর কাছে যে আল্লাহর ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর ভালোবাসাই আমাদের অন্তর মধ্যে সবচেয়ে বেশি আমার কোনো কিছু আর আল্লাহর আবুল ভালোবাসার মধ্যে স্থান পায়নি এই সাক্ষী দিয়ে কি পর্যন্ত দুনিয়াবাসীর কাছে তারা প্রমাণ করে গিয়েছে এই জন্য তারা শহীদ এই জন্য তারা কি শহীদ শব্দ এই জন্য জাহাদকে নিজের অন্তরের মধ্যে জাহাজের কথা থাকতে হবে আজ কিন্তু মানে জাহাজের কথাটা আমরা আরো সহজ করেছে কাহেররা আল্লাহর দুশ্মনরা জেহাদকে বিকৃত করে সন্ত্রাস হিসেবে আমাদের সামনে সাজিয়ে দিয়েছে এখন আমরা তো জেহাদ শব্দই উচ্চারণ করতে পারি না উচ্চারণ করলেই বড় বুঝিগত বিশাল বুঝি এখন জেহাদের ভক্তি প্রতিবাদে এত দূরের কথা জাহাজ শব্দ উচ্চারণ করলেই তার বিরুদ্ধে মনে হয় বড় ধরনের সাঁ যাওয়া সম্ভব না এই কঠিন অবস্থা হয়েছে জন্য ইংরেজরা একজন নুমি পাঠিয়েছেন আমাদের কাছে জানেন কি না মির্জা গোলা মোহাম্মদ কাদিয়ানিকে নুবতের তাজ দিয়ে ইংরেজরা পাঠিয়েছে জিহাদকে রহিত করার জন্য এসে বলতেছে যে আমি আসছি তোমরা জানো কি জন্য আমাকে প্রেরণ করা হয়েছে প্রেরণ করছে তো ইংরেজ বেনিয়ারা আল্লাহ তালা প্রেরণ করে নেই রাসুল ইংরেজদের প্রেরিত রাসুল বলল যে আমাকে প্রেরণ করা হয়েছে জেহাদকে রোহিত করে দেওয়ার তথা কথিত আমাদের সমাজের সমস্ত আলেমরা এই কথাকে মেনে নিয়েছে তারা বলছে জেহাদের এমন কিছু দরকার কথা একদম তো না জাহাদের আয়াত মাংস কি হয়ে গেছে মির্জা গোলাম মানে বক্তব্যের কারণেই মনে মানসিক হয়েছে এটি ভাবকাঠি এই সম্পর্কে আমাদের অন্তরের মধ্যে কোন অবস্থান নেই কেন এই অবস্থা নেই এর কারণ হচ্ছে আসলে ওই ভালোবাসার সেই মানে আমরা উত্তীর্ণ হতে পারিনি আমার সামনে আমার সামনে খারাপ কাজ হচ্ছে আর আমি তাকেছি কি খারাপ খারাপ গান এই যে তথাকথিত বৈশাখী মেলা শতদিকে মানে যে অবস্থা এটি তো ইমাদদারের অন্তরকে আসলে সত্যিকার একেবারে মানে পুরো ছাই করে দেওয়ার কথা সত্যিকার কথা হচ্ছে কারণ গোটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে পুরা প্রজন্মকে আগামী প্রজন্ম মুসলমান থাকবে কিনা সন্দেহ হয়ে যাচ্ছে এদিকে ফেলে দিচ্ছে ঠিক কিনা গোটা প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে কত থেকে কি সংস্কৃতি এনে কি বলবেন কি এখন আমরা ওই আল্লাহর ভালোবাসা আসলে কি বেশি কিনা আমার মধ্যে এটা প্রমাণ করলাম এখন বের করতেছে তৃতীয় নম্বর আলামত দিয়ে দেখলাম যে খুব বেশি আছে বলে হচ্ছে না আবার চতুর্থ নম্বর চার নম্বর আলামত এটা আরো কঠিন এতে হয়তো আমাদের অনেকেরই আল্লাহর ভালোবাসা এলে করে নিচের দিকে আর কে নেজেরিয়া কি বলতোছেন আল্লাহ সুবহানাহু ওয়া لا تاخذهم في الله لومه لاই আল্লাহ রব্বুল আলামিন বিদান এর ব্যাপারে কোন তিরস্কারকারী তিরস্কারের দ্বারা অভিযুক্ত করবে না সাধারণ উন্নতি তিরস্কার দিয়ে অভিযুক্ত করবে না আল্লাহর বিদান এর ব্যাপারে কোরআন কাতে তিরস্কার তাকাক পাকড়াও করবে না আল্লাহর বিদান এর ব্যাপারে সে এই অন্তর আল্লাহ হাব্বুল আলমিনের দলবাসা দিয়ে যার অন্তর পুরো থাকবে সে আল্লাহুল আলমিনের বিধানের ব্যাপারে কেন এত ভয় করবে তার মধ্যে এত ভয় কোথেকে আসবে কেন এই ভয় করবে আর আমরা তো ভয় শেষ ভয় শেষ একেবারে ভীত বিহবর মনে হয় যেন কাঁপতে কাঁপতে শেষ কোন সময় আমাকে ধরে নিয়ে কোন সময় কি করে ফেলে সত্যিকার ইমানদার ব্যক্তিকে সেটা করতে পারেনি আর এই কারণ আল্লাহ পারস্য সম্রাটের দরবারে গিয়ে দরবারির গুণা দিয়ে তার কার্পেটকে এভাবে কেটে বলতেছে তোমার কার্পেটে বসবো না বসবো কোথায় জমির উপর আল্লাহর জমির উপরে বসবো তারপর তোমার সাথে বুঝছেন ওই যে ভালোবাসা পরিপূর্ণ কিছু কোথায় অন্তরের মধ্যে একমাত্র আল্লাহ আলার জন্য এই জন্য পারস্ব সম্রাটকে তার কিছুই মনে হয় না আমরা সম্রাট রোম সম্রাট তাদের কাছে এগুলো কিচ্ছু মনে হয় না তাদের কাছে সম্রাট একমাত্র অলাস বানা তা আলা তার ভালোবাসা তাদের অন্তর পরিপূর্ণ হয়ে গেছে তারা কিচ্ছু মনে করেন না তাদের সকল শাস্তি তাদের কাছে ক্ষুদ্র তাদের সকল ধমক তাদের কাছে ক্ষুদ্র তাদের কাছে সব কিছু ক্ষুদ্র হয়ে গেছে যেহেতু ভালোবাসা পরিপূর্ণ হয়ে গেছে ল্যা তা খুব বিদ্যাহীরা এই কোন ধরনের তিরস্কার তিরস্কার আসবে না আল্লাহর বিধানের ক্ষেত্রে সেটা আমাদেরকে পাবে না এরপর এই ভালোবাসা যদি আমরা আমাদের অন্তর মধ্যে আনতে পারি তাহলে যে জিনিসটুকু আমাদেরকে কাজ করবে সেটি হচ্ছে আমরা আল্লাহ হাবুল আলমীর সাথে আল্লাহ হাবুল আলমের সাথে কোনো কিছুকেই আর শীত করতে পারি না আসবে না ভালোবাসার যে শির রয়েছে এই শির্কে আমাদের মধ্যে আসবে না কিন্তু এই ভালোবাসাকে যদি আমরা এখন ডিভাইডেড করে দিই ভাগ করে দিই বিভাজন করি বিভক্ত করে দিই একদল এই ভালোবাসাকে বিভক্ত করে টু পাঠ করছে কিভাবে টু পাঠ করল বলেছে এক পাঠ আল্লাহ কার জন্য করছে ফলে আল্লাহ হরবুল নির্দেশ হয়েছে তিনি হচ্ছেন মাহবুদ তিনি হচ্ছেন কি ওই তারা শেষ পর্যন্ত আল্লাহ রাসুল সাল্লাহ আলু ইসলামকে আগুত বানিয়ে নিয়েছে যেহেতু তারা ভালোবাসাকে ভাগে ভাগ করে দিয়েছে এখানে আমাদেরকে যেটি গুরুত্ব সহায় যার দিয়ে সেটি হচ্ছে আল্লাহ আব্বুল আলমের ভালোবাসার সাথে সাথে রসুল্লাহ সাল্লাহ ইসলামের ভালোবাসার কোথায় স্থান দেবে জানতে হবে না এই শেখুল ইসলাম বলেন মূলত আল্লাহ রাসুল সাল্লাহামল ইসলামের ভালোবাসা হচ্ছে কেবলমাত্র এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন এটা فانه محبوب لاجل الله الله রাব্বুল আলামিন এর সুতরাং রাসুল সালে ভালোবাসাটা মূলত ভিন্ন বিষয়ে নিয়ে যাওয়ার কোন অবকাশ নেই এ কারণে আল্লাহ এটাকে বলেন আর রাসুল সালে ভালোবাসার মূল বিষয় হচ্ছে কেবলমাত্র অন্তরে দাবি করার বিষয় নয় এটি হচ্ছে মূলত রাসুল সাল্লাহ ইসলামের আনুগত্যের মধ্যে রাসুল সাল্লাহামের নির্দেশ পালনের মধ্যে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত সত্যিকার ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার পিতা তার সন্তান সন্ততি এবং তার সমস্ত মানুষের মানুষের চেয়ে তার কাছে যতক্ষণ পর্যন্ত আমি প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত আমার ভালোবাসা বেশি না হবে ততক্ষণ পর্যন্ত সে কেউ হতে পারবে না প্রকৃত মুমিন হতে পারবে না মূলত এখানে যে ভালোবাসার কথা বলা হয়েছে এই ভালোবাসার আসল হচ্ছে আল্লাহর আব্বুল আলমিনের ভালোবাসা আল্লাহ রাব্বুল আলমীর উদ্দেশ্যে সুন সাল্লাহ ইসলামকে ভালোবাসবে আল্লাহ আব্দুল আলমের উদ্দেশ্যে কি করবে রাসুল সাল্লাহামকে ভালোবাসবে ভিন্ন ভাবে আরেকটি খাত তৈরি করে একদল লোক বিভ্রান্ত হয়েছে তারা মনে করছে যে রাসুল সাল্লাহামের ভালোবাসা আমাদেরকে কি করতে হবে মানে এমনভাবে করতে হবে যেভাবে আল্লাহ তারা ভালোবাসা করতে হয় তাহলে এটাও কিন্তু শীতকে মধ্যবান্তর হবে কারণ রাসুল সাল্লাহ এই জিনিসটুকু করার কারণে যা হয়েছে সেটা এই আল্লাহ তারা যত রুব বিয়েদের খুশ আছে রুবু বিয়ে যতগুলো খাসাইস রয়েছে বৈশিষ্ট্য রয়েছে এইসবগুলো বৈশিষ্ট্য তারা আবার রাসুলের কাছে নিয়ে এসছে তারা আবার কি করছে রাসুলের কাছে রাসুলের কাছে নিয়ে আসছে তারা রাসুলের কাছে নিয়ে আসছে এটা শেষ করে নেই বরং রাসুলের কাছে আনার পরে শেষ পর্যন্ত তাদের পীর বুজুর্গদের জন্য ভালোবাসাকে নির্দিষ্ট করে দিয়েছে এখন তাদের একদল দল দাবি করেছে ভালোবাসা পীর বুজুর্গের জন্য যথেষ্ট এটি আল্লাহ আবুল আল্লাহের ভালোবাসা হিসেবে বিবেচিত হবে এই তাদের মোরাক্ষাবার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে তারা মোরাকাবা করে বিশাহের মোরাকাবা করে মোকাকাবা করে আল্লাহ তালা মোরা আল্লাহ তালা মোরাকাবার প্রয়োজন নেই এখন কেন নেই পিসাবে মোরাকাবা করলেই আল্লাহ মোরাকাবা হাসিল হয়ে যায় আল্লাহর কি হয়ে যায় হয়ে যায় ভালোবাসা সন্তুষ্টি লাভ করতে পারলে আল্লাহর ভালোবাসা এবং সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি হাজির হয়ে যায় না পুরা উল্টা করে ফেলেছে পুরা দিন করেছে উল্টা করে ফেলেছে আমার নিজের ঘটনা বলবো না নিজের ঘটনা বলুন এটা সত্য ঘটনা বলছি মানে ভালোবাসা তাদের অন্তর্পক্ষে তারা এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যে রাত্রে স্বপ্নে দেখলেন তিনি এক মুড়ি ভালো মুড়ি রাতের স্বপ্নে দেখলেন যে হুজুর মারা গিয়েছে হয়েছে মারা গিয়েছেন হুজুর মারা গিয়েছে এটা স্বপ্ন যখন আপনি দেখলেন ঘুম থেকে উঠে তিনি মানে এত বেশি মানে মানে কষ্ট পেলেন যে মানে কষ্ট এবং দুঃখের কারণে তিনি ঘুম থেকে উঠে বাসা থেকে দৌড় দিলেন মাঝখানে একটা নদী ছিল নদী পার হয়েছেন কিভাবে সেটাও করতে পারবে না পিস মানে দরজায় এসে মানে বেহুস হয়েছে আমি স্বপ্নে দেখেছি প্রচুর মারা গিয়েছিল আপনাকে বিশ্বাস করেন কিনা হ্যাঁ হ্যাঁ এটা বাস্তব ঘটনা এটা হলো বাস্তব ঘটনা তারা এই আল্লাহবাসা মানুষদেরকে দিয়েছে তারা এই পর্যায়ে দিয়েছে কেন আপনি বিশ্বাস করেন না কি কারণে ভালোবাসার জন্য যারা আজকে আত্মাপতি দিচ্ছে আপনি তাদেরকে কি বলবেন আপনি এটা বিশ্বাস করতেছেন কি আপনি তো মানে একেবারে মানে অন্যের দিকে চলে যাচ্ছেন ভালোবাসার জন্য জীবন পর্যন্ত দিচ্ছে আজকে না তথাকথিত সামান্যতম ভালোবাসা দুদিনের ভালোবাসার জন্য দুই তো দেখা হয় যে টাকা ইউনিভার্সিটির করে না ঠিক না এরপরে এই ভালোবাসার জন্য পর্যন্ত আত্মহত্যি দিচ্ছে তারা নিজের মধ্যে দিচ্ছে তারা তারা প্রমাণ করছে যে মানে তাদের অবস্থান তারা ভালোবাসাকে কোথায় নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে এমন লোককে আমি দেখেছি যে হুজুরের নাম উচ্চারণ করলে তার চোখ পানি করতে পড়তে চোখের পানিগুলো শুকেই যাবে এবং আমি নিজে দেখেছি আমি নিজে দেখেছি সুতরাং এটা আপনাদের মানে জানতে হবে যে আল্লাহ আব্বুল আলমের ভালোবাসাকে এই ভালোবাসার কারণে শীত কেন হবে এই ভালোবাসার কারণে শীত কেন হবে এখানে শীত খুঁজছে যে ভালোবাসাকে আল্লাহ সত্তার সাথে আমরা নিয়ে জড়িয়ে দিচ্ছি আল্লাহ রব্বুল আহমিনের সত্তার সাথে জড়িয়ে দিচ্ছি আসুল সাল্লাহ আসলামকে ভালোবাসা দিয়ে এমন ভালোবাসা দিয়েছে যে একদল লোক মনে করেন যে সব কিছু কেবল রাসুরের বারবার সেই যথেষ্ট বরং আমাদের মধ্যে এমন একদল লোক আছে যারা জিকির আবিষ্কার করেছে আমাকে বলতেছে যে মানে শুধু রাসুরের জিকির আবিষ্কার করেছে বলছে রাসুরের জিকির যথেষ্ট রাসুল উল্লাহ বললে তো জিকির হয়ে যায় তার কিন্তু কি না তা আল্লাহ জিকির হয়ে যায় সুতরাং আল্লাহ জিকির করে না বলে রাসুল উল্লাহ জিকির এই বাদত পর্যন্ত আবিষ্কার করে আছে বাংলাদেশের মধ্যে নাম বলে দিতে পারবো না নাম বলে দিতে পারবো স্থানও বলে দিতে পারবো বললেন কারণ খবর রয়েছে আমাদের কাছে তারপরে দ্বিতীয় নম্বর হচ্ছে এই ভালোবাসাকে যদি এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয় যে যাই যে যেই কারণে আমরা মনে করি যে এই ভালোবাসার প্রভাব কেমন কোন বস্তুর উপর পড়ে তাহলে এ প্রকারের ভালোবাসা শিরকে আকবর না হয় শিরকে আজ করে মধ্যে হবে এ প্রকার ভালোবাসা শিরকে আজ মধ্য অন্তর্ভুক্ত হবে আমি মনে করলাম যে একটা জিনিসের ভালোবাসাকে আমি এমন বেশি গুরুত্ব দিলাম আমি মনে করলাম যে আমার এই জিনিসটা যদি হয় এই জিনিসের এই আমি মনে আমি যদি দুধ খাই আমি দুধ খাইলে তাহলে আমার দুধের কারণে আমার এই অবস্থা হয় দুধের ভালোবাসার কথা আমি বর্ণনা করলাম যে দুধের প্রতি আমার এই অনুরাগ দুধ খেলে আমার সারাদিন আমি মাশাল খুব সুস্থ স্বভাব থাকি তাহলে আমার এই অন্তরের ভালোবাসাটা দুধের সাথে সম্পৃক্ত হয় এটা এক পর্যায়েছেন সেদিকে যাচ্ছে না একটু আমাকে বিজগাইড করতেছে এটা হল শিরকে আজকের মধ্যে নির্ভুক্ত এটি শীতকে আজকের মধ্যে অন্তর্ভুক্ত এটা হল মহাগ্যত গাইরুল্লাহ মানে গাইরুল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে আসা এমন ভাবে যে কোন একটা বস্তুর উপর প্রভাব সৃষ্টি করে আমি মনে করি যে হ্যাঁ আমার এই বস্তুর উপরে এই ভালোবাসা আমার ওষুধের প্রতি সামান্য রোগ হলে সে মনে করে যে ওষুধ তাহলে আমার ভালো হবে না মনে করছে মনে যে ভাই ওষুধটা খেলাম আর তো সাথে সাথে সেরে গেছে ওষুধটা একেবারে এমন ভাবে কাজ করে যে মানে তার এখানে বক্তব্যের মধ্যে ওই ভালোবাসাটুকু ওষুধের প্রতি তার যে ভালোবাসা রয়েছে এই ভালোবাসাটা মূলত একটু সামনের দিকে চলে যাচ্ছে সেটা হল শীতকে আজকের দিকে চলে যাচ্ছে সে আল্লাহবুর আলমিনের যে ক্ষমতা রয়েছে এই ক্ষমতাকে আল্লাহ ক্ষমতাকে এখানে উপেক্ষা করে মূলত ওষুধের যে ক্ষমতা আছে এই ক্ষমতাকে বেশি গুরুত্ব দিয়ে যাচ্ছে মূলত মানুষের অঙ্করের মধ্যে যে এই যে ভালোবাসার সৃষ্টি হয় যে সমস্ত কারণগুলো নিয়ে এই ভালোবাসার সৃষ্টি হয় এই কারণগুলোকে ওরা মত চারটি উল্লেখ করেছেন এটি আমাদের হাতে সময় নেই আলোচনা করতে পারবো না কিন্তু আল্লাহ হাবুল ভালোবাসা যদি আমাদের অন্তর তৈরি করতে হয় এটি প্রসঙ্গত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং এটি আমাদের সামনে আসা দরকার সেটি হচ্ছে আসলেই আমাদের অন্তরগুলোকে আল্লাহ হাবুল আলমের ভালোবাসা দিয়ে করা দরকার ইভারে দাবি হচ্ছে আল্লাহ আব্বুল আলমের ভালোবাসা পরিমাণে থাকবে আর আল্লাহ আসার জন্য ভালোবাসা শেখুল ইসলাম এবং যাব কিন্তু আমাদের হাতে সময়ের অভাব আছে একটু প্রথম হচ্ছে এক নম্বর হচ্ছে কুরানি করিমকে তার অর্থ মর্ম বুঝে উপলব্ধি করে তেলাওয়াত করা কেউ আমরা কোরআন করি তো তা বাকির এতে সব লিখিত রয়েছে রাষ্ট্র যেহেতু আজার রসুন সাল্লাহ সাল্লাম হালিসির মতো বলেছেন কিন্তু একটা শব্দ বুঝে না আবার কেউ কোরআন করিম তেলাওয়াত করতে পারে না সে বাংলা পড়ে যায় বাংলা অর্থ পড়ে যায় এতে কোরআন করিমের তেলাবাদের সব থেকে সে বাংলছে কোরআন কারিমে সব থেকে বাংলার মূলত কোরআনিকিম তেলাওয়াত এর ভাব অর্থ মর্ম উপলব্ধি করে যদি কেউ করতে পারে তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলমী কোরআনকারিমের মধ্যে বলছেন তার দুটি ফায়দা এক নম্বর ফায়দা হচ্ছে ওজিরাত কুলুকুক তার অন্তর বিগুলিত হচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছে যদি সেটি তার ইমান বৃদ্ধি পায় তার ইমান বৃদ্ধি পায় এই জন্য এই যদি করি যত বেশি আপনি তেলাবাদ করবেন তত বেশি আল্লাহ রাব্বুল আলমের ভালোবাসা আপনার অন্তর মধ্যে আসবে স্থান পাবে কোরআন ক্যালিম থেকে যত দূরে থাকবে ততই আসলে আল্লাহ ভালোবাসা থেকে আমরা দূরে থাকবো দুঃখজনক মসজিদ গুলোতে দেখা যায় কোরআনে কারিম মসজিদে গিয়ে তসবি একটা বের করে তসবি আল্লাহ তালাকে গুনতেছে কেন আল্লাহ আপনি আল্লাহকে গুনতেছেন আল্লাহ তালাকে আবার দায়িত্ব তুমি বসে বসে আবার গড়ো কোন প্রয়োজন আছে আপনার কি করে আছে গণে দেন নাই অগণিত সব অগণিত দিয়েছেন আর তুমি এসে থেকে আসলা তুমি আল্লাহ তালাকে একসাথে পুরাই গরম কোন আন্তরাবাদ করেন আল্লাহ কালাম তালাবাদ আল্লাহ ভালোবাসা করতে গিয়ে আমাদের অন্তর্গত স্থান পাবে দ্বিতীয় নম্বর হচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছে আত্মাক রুবিল্লাহ খরচ নামাজ সাথে নফল এ বাদত গুলো আমাদেরকে করতে হবে আল্লাহ তাল ভালোবাসা চান রাত্রে জাগে না আল্লাহ আমি ভালোবাসা চাই তিনি দিনের রোজা ছাড়া জীবনে গড়ে বলে আমরা তো এই করি না আমরা কি ফকির দেখি রোজার কথা বললে আপনাকে ফকির দেখে আসলে আল্লাহর ভালোবাসার কথা এগুলো দাবি কেবলমাত্র মিথ্যা দাবি এটা ওই যে মানে পক্কর বাজদের ভালোবাসার মতো এখানে দেখলেও তোমাকে ভালোবাসি এখানে দেখলেও তোমাকে ভালোবাসি ওখানে দেখলে তোমাকে ভালোবাসি শুধু তোমাকে ভালোবাসি যারা কিছু বক্তা তোমাকে ভালোবাসি আসলে এটা ভালোবাসা নয় ধোকা আল্লাহ হাবুল আপনাকে আমাকে দেখছেন আমি আল্লাহ হাববুলার ফরজের ব্যাপারে আমার অবস্থান কি এবং এর পাশাপাশি নফল কাজে আল্লাহ তারার সাথে আমি কি ডিউটি পালন করতেছি না আল্লাহ তারার সাথে আমি কি করছি তিনি দেখতেছেন তিনি তাবিদের পরবর্তী যুগে তবে তাবিদের যুগে সবচেয়ে বড় আবেদ অন্তর্ভুক্ত ছিলেন এমন বিশাল মর্যাদাশীল ব্যক্তি ছিলেন যখন রাত্রির এক তৃতীয়াংশ বাকি থাকতো তখন সব বাতি জেলে যেত গরের মধ্যে নামাজের জন্য সবাই দাঁড়িয়ে যেত জানত না তারা এটা কি নকল নামাজ নাকি এটা নামাজ এক দাসী এক দাসী তার খেদমত করতেন দাসী যেহেতু মনির এক অবস্থা দাসী তো আমাদের ওই এক তৃতীয়াংশ মাখি থাকার পরে আল্লাহর গুলা আলমিন দরবারে সবাই হাজির হয়ে যেত সবাই দাঁড়িয়ে যেত দাসি এটা আর কিছু জানে না হাই রাখিত বিশেষ প্রয়োজনে বিক্রি করে দিলেন বিক্রি করে দেওয়ার পরে রাত্রের এক তৃতীয়াংশ মাখি দাসি চিৎকার তোমরা কোথায় কেন কেমন তোমরা জন্য দাঁড়াচ্ছ না এখন এখনো তো আজান মানে তুমি কি বলতেছো কি বলতেছো তোমরা আজান তো হবে প্রচার না জন্য এখন তো আল্লাহ হাবুল আজান দিয়ে তোমাদেরকে রাখছে এখন তো আল্লাহ হাবুল আলমিন এসে তোমাদেরকে রাখতেছে যে তোমরা কোথায় আসবো তোমাদের মধ্যে কি আছে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে এটাই তো আমাদের প্রয়োজন তোমরা কেন চালাতের জন্য এমন সম্প্রদায় তোমরা যে ফরত আমার কোন সালাত জানো না আমার তোমার কাছে থাকার কোনো তোমাদের কাছে থাকার কোন প্রয়োজন গুলো তো ইমান এবং আল্লাহ আবু আহমের ভালোবাসা আসলে অন্তর মধ্যে আসবে কিভাবে আমাদের যত মত আছে সবগুলো পথই তো আমরা জায়গায় জায়গায় কি করে রেখেছি ব্লক করে দিয়েছি আর যত মথ আছে সবগুলো খোলা রেখেছে আল্লাহ ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে পত থেকে এজন্য আমাদেরকে খরচ বাদতের পাশাপাশি রাদত গুলো গুরুত্ব দিতে হবে সরাতে গুরুত্ব একটা অভ্যাস হয়ে গিয়েছে সেটা হচ্ছে রওয়াতে তরক করা একটা সিস্টেম আছে সেটা হল ফরজ নামাজের সাথে দাঁড়ায় দেখা যায় যে রাওয়াতিবা শুরু করছে এটি হাজির নবীমের খেলাফরাজের পরপরে দাঁড়িয়ে শূন্য তদায় করা এটা হাজির নবী সাল্লাহলামের খেলাফ কিন্তু বিল এতলা আতিব গুলো শূন্যের তরক করা এটি মূলত আল্লাহ রাসুমের হাজির সম্পূর্ণ খেলাফরমাই তার বন্যার মধ্যে আবু সাকমা রুজিরহমতুল্লাহ তার কাছ থেকে রাবাত করেন তিনি বলেন যদি কেউ এ ধরনের ত্যাগ করে এ ধরনের রাবাতের গুলো সুন্দর ত্যাগ করে তাহলে আমরা তার সাক্ষী আমাদের কাছে আসলে কঠোর কথা যদি আসলে ফাঁসেকের পর্যায়ে উত্তীর্ণ কোনো সুযোগ নেই মানে শরীরের দৃষ্টিতে ফাঁসেকের পর্যায়ে উত্তীর্ণ হওয়ার সুযোগ নেই যদি কেউ সুনত নামাজ একেবারেই না পড়ে তাহলে কিন্তু হবে না না কিন্তু ইমাম আহমেদুল রহমতুল্লাহ ইমামা ইমাম তিনি এই কথাটা এই জন্য বলেছেন যে সুনত নামাজের গুরুত্ব আসলে তার কাছে উঠে গিয়েছে গুরুত্ব তার কাছে উঠে গিয়েছে আসলে উঠে যাওয়ার কারণ হচ্ছে তার অন্তরের মধ্যে থেকে তো সব জিনিস শুরু হয় শুরু হয়ে করতে শুরু থেকে শুরু হয় না গাছ উঠে করতে গিয়ে থেকে না নিচের থেকে উঠতেছে সুতরাং বোঝা যাচ্ছে নিচে কোথাও ত্রুটি নিচে কোথাও রয়েছে উপরে ত্রুটি না এর জন্য ডাক্তাররা ওষুধ কিন্তু পেটে ঠিক না ওষুধ মাথার মধ্যে দিয়ে শুরু করে ওরা ওষুধ দিয়ে শুরু করে কারণ ভিতরকে ঠিক করতে হবে ত্রুটি যেখানে রয়েছে সেখানে আমাদেরকে যেতে হবে এরপর তিন নম্বর না তিন নম্বর আমন সার্বক্ষরিক স্মরণাল অন্তরের মাধ্যমে আমলের মাধ্যমে এবং মুখের মাধ্যমে সার্বক্ষণিক আল্লাহ বানাবো তারা স্মরণ থাকতে হবে আল্লাহ তারাকে আপনি অফিসে গেলে ঘুরে যান বাজারে গেলে ঘুরে যান মিথ্যা সাক্ষী দেওয়ার সময় ঘুরে যান কাগজপত্র লেখার সময় ভুলে যান অফিসে মানে ইয়ে থাকে একটা এটা একটু মানে একটা টাইম থাকে না উপস্থিতির একটা টাইম থাকে যে কখন আসলো ঠিক আছে টাইম লেখা আসলে বলে দেয় আল্লাহ আলাকে টাইম গিয়েছে দশটা বিশে টাইম লেখে নয়টায় আসলে কোথায় তখন সার্বক্ষণিক আল্লাহ রাবুর আলমীর জিকের স্মরণ আপনার থাকতে হবে তিনভাবে বিল্লি সান আপনার বক্তব্যের মাধ্যমে বিল আপনার অন্তরের মাধ্যমে বিলি আমল আপনার কাজের মাধ্যমে আল্লাহ তারা জিকির অর্থ হচ্ছে বুঝে নেই জিকির করতেছে না বুঝে জিকির করতেছে এটা নই মূলত সার্বক্ষণিকে আপনি জানতে পারবেন যে আল্লাহ সুবাহ আপনাকে কিভাবে দেখতেছেন তিনি সব কিছু দেখেন তিনি সব কিছু দেখেন এটা আমাদেরকে জানতে হবে চতুর্থ নম্বর হচ্ছে জিনিসটি হল ইসার মাইবুল আব্দুল মাহাবাদ যখন আল্লাহ ভালোবাসা আর আপনার কোন বস্তুর প্রতি ভালোবাসা এসে কন্ট্রাডিক হবে সমান্তরাল অবস্থা আসবে তখন আল্লাহর ভালোবাসাকে আপনাকে প্রাধান্য দিতে হবে আল্লাহর দিকটাকে আপনাকে প্রাধান্য দিতে হবে এটি হচ্ছে আপনার ভালোবাসা আসার পথ আপনাকে জানতে হবে যে এখানে আমি আল্লাহ আব্বুর ভালোবাসা হচ্ছে আমার এবাদক আর এই জিনিসের ভালোবাসা আমার জন্য ইবাদক নয় আপনার সন্তান সন্ত্রীদের ভালোবাসা আর আল্লাহর ভালোবাসা আপনাকে প্রাধান্য দিতে হবে আল্লাহর আমাদের মন্দিরাতেই দেখেছি আমাদের এক গুরু ভালোই মানে আকৃদাগত বিশ্বাসগত সব ঠিক আছে মজবুত বিশ্বাসের অধিকারী তার এটা মেয়ে নয় বা দশ না এগারো বছর বয়স এগারো বছর বছর বয়স মধ্যে মরে আসে নিঃসন্দেহে তারা এই কারণে মানসিক আঘাত পেতে পারে ঠিক না আমার গেলাম দেখা করার জন্য কাজ নিয়ে করার জন্য তার একটা মানে ক্ষতি হয়েছে তার কথা বলার তখন মানে তার সাথে কথা বলে আমি মানে ব্যাপারটা আমি বুঝলাম যে সে হয়তো মেন্টাল সমস্যা হয়েছে অথবা তার আসলেই আকিদা কথা বলেছে আর সে মনে করছে আল্লাহ তালা তার সবচেয়ে বড় ক্ষতি করে দিয়েছে আল্লাহ তার সবচেয়ে বড় ক্ষতি করে দিয়েছে আমি বললাম যে না সবচেয়ে বড় কল্যাণ সাধন করেছে আল্লাহ কল্যাণ আপনার এই মেয়ে মৃত্যুর আপনি জানেন এই বিশ্বাস যদি না আসে তাহলে আল্লাহর ভালোবাসাকে আপনি প্রাদানি দিতে পারেননি পারছি কিনা দিতে পারেন আমাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে এটি আমি কিব্রাহিম রাজি আল্লাহ তার সাল্লাহ ইসলামের ছেলেকারের পর ওরা আইনাদের টপ থেকে পানি টপ টপ করে বলে যাচ্ছে মাহাজ আলাসুল্লাহ যদি আল্লাহ আবুল আলমের ভালোবাসা এর উপরে অনেক প্রাধান্য পেয়েছে এর উপর কি পেয়েছে প্রাধান্য পেয়েছে এই জন্য আমাদের অর্থনগুলোকে আল্লাহ তালা তারা ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দেখবেন আমি আমার সে সময়ের কারণে কথাগুলো সব শেষ করতে পারিনি তো এর পরবর্তী আলোচনা আমরা আত্ম আলু বেগেরিল্লাহ গ্যারুল্লার সাথে সম্পৃক্ত হওয়ার বিষয়গুলো আমরা আলোচনা করবো গ্যালুল্লার সাথে আমাদের যে সম্পর্ক সম্পর্ক নিয়ে আলোচনা করবো আল্লাহ তারা আমাদের সবাইকে কবুর করুন আসলে আমরা সবচেয়ে বড় আল্লাহ তিনি যদি আমাদেরকে ভালোবাসেন আর আমরা যদি তাকে সত্যিকার ভালোবাসা দিতে পারি তাহলেই কেবল আমাদের জাত নিশ্চিত হবে আকার এই জন্য আল্লাহ তারা আমাদের সবাইকে করুন মোহাম্মদ কিছু কমানো যায় কিনা দেখি ভালোবাসার ক্ষেত্রে আল্লাহর সিফাতি নামটি আরবিতে কিভাবে উচ্চারণ করতে হবে না আল্লাহ রাবুল আলমিনের নাম দেখবে ভালোবাসার জন্য হ্যাঁ আলিবান এই নাম আল্লাহ আল মাহিদ আল আবুল্হামের সিফাত হিসেবে আসেন সুতরাং মানে বারোবাসার ব্যাপারে আল্লাহবুল কোনো নাম নেই এটা আল্লাহ আবুল্লির শুধু সিফাত সিফাত এবং নামের মধ্যে পার্থক্য রয়েছে এগুলো কিনা আমি আপনাদের কোনো করবো অর্থাৎ মুরিয়া যারা করতে পারেন এটাকে অবাদ হয়েছে কিনা না মনে হয় না খুবই গুরুত্বপূর্ণ বিষয় অনেক বিশাল বিভ্রান্তি রয়েছে বিশেষ করে সেফাতের ব্যাপারে কালকে আমরা পাঁচ ঘন্টা সিফাতের ব্যাপারে আলোচনা করেছি মাত্র মানে কামিল পাশ এবং এম এ লোকদের তারা কামিল এবং আমি এদের এদের মাঝে এই বিষয়গুলো পরে দিনকে ক্লিয়ার করা দরকার এবং একটা কথাও তারা বলছে যে আমরা জীবনে শুনি প্রত্যেকটি কথা এদের সিফাতের সাথে সম্পৃক্ত বিষয় এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় হেদায়তের জন্য আল্লাহ সিফাতের মধ্যে ভালোবাসা শব্দ আসলে কিন্তু তার নাম হিসেবে কি আসে নেই এই ভালোবাসার কোন নাম আল্লাহর সিফাতি নাম কি না এর না আল্লাহ রব্বুল আলমীর সিফাতির নাম নিরানব্বইটি নয় আল্লাহ আব্বুল আলমিনের মানে আসমাউল হাসনা হিসেবে আদিসের মধ্যে নিরানব্বই নামের কথা উল্লেখ করা হয়েছে এছাড়াও আল্লাহ সুবান তার অসংখ্য অগণিত নাম রয়েছে যেগুলোকে আল্লাহ আব্বুল আলমিন জানিয়েছেন তার মান্দাদের কাউকে জানিয়েছেন আবার কিছু কিছুকে আল্লাহ হাবুল আলমিন তার নিজের কাছে রেখে দিয়েছেন জানাননি কেমন তো দিন পর্যন্ত জানাবেন আল্লাহ হাবুল আলমিন এমন বিষয় হয়ে গেছে অনেক আল্লাহ আব্বুল আলমিনের নামের কোনো সংখ্যা সুনির্দিষ্ট কোনো সংখ্যা নেই এরপরে রয়েছে দেশের প্রতি ভালোবাসাকে ও আমাদের দেশের মাটি তোমার যারে কি যিনি টোকাই মাথা ও তোমার তোর ঠেকাই মাথা এ ধরনের গান গাওয়া কি দেশের প্রতি ভালোবাসা এটি যদি আল্লাহ হাবুল আলমিনের ভালোবাসার চেয়ে বেশি হয় অথবা দেশের ভালোবাসাটা আমরা যদি মনে করি যে আমার যে সমস্ত এবাদত আমল রয়েছে এগুলোর চেয়ে অনেক বেশি প্রয়োজন তাহলে এটি নিঃসন্দেহে গর্হিত নিষিদ্ধ নিঃসন্দেহে গরহিত এবং এটা শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত হবে আর যদি এমনটি না হয় দেশের ভালোবাসা একটা স্বাভাবিক ভালোবাসার মধ্যে হয় যে ভালোবাসার কথা আমরা বললাম সেটি হচ্ছে আল মাহবুতুর বুস্তারা যেটা কম্বাইন্ড ভালোবাসা যে ভালোবাসার মধ্যে হয় এবং সেটা কেবলমাত্র দেশের জন্য যেহেতু আমি এই দেশে করেছি দেশের জন্য মানে নিজের সাপোর্ট হয় তাহলে এবং সাপোর্টটা হইতে পারে হক সত্যিকার সাপোর্ট হক হইতে হবে মানে এই দেশে করেছি এই জন্য এই দেশে যত বাতিল হয় এটার জন্য সাপোর্ট করে যাব এটা নয় যদি সেটা হয় তাহলে এটা আমাদের শিল্প মধ্যে অন্তর্ভুক্ত হবে না তবে এই যে গান রয়েছে গানের ব্যাপারে কথা হচ্ছে যেটা সেটা হলো সমস্ত গানই আসলে এই যে গান কবিতা এগুলোর মধ্যে বিভ্রান্তি আছে অতিরিক্ত অতিরঞ্জন রয়েছে এগুলো থেকে দূরে সরা ভালো তবে এর মধ্যে শিল্প নেই এই গানের মধ্যে শিল্প নেই মাটি ঠুকাতে মাথা মাথা ঠুকাতে ঠুকাতে যদি মাথা ফাটায় পেলে কিছু আসে যারা নিজেরই ক্ষতি হবে দেশেরও ক্ষতি হবে না কারো ক্ষতি হবে না নিজেরই ক্ষতি হবে তারপরে আছে সন্তানদের প্রতি ভালোবাসা থেকে যদি আর যদি তার নামে কসম করা হয় তো। হ্যাঁ যদি সন্তানদের ভালোবাসার কারণে সন্তানদের নামে কসম করে তাহলে এটা শীতকে আসবের মধ্যে অন্তভুক্ত এবং এটা সবচেয়ে বড় কবিরাগুলার মধ্যে অন্তর্ভুক্ত আর যদি কসম হয় কসম যদি ভঙ্গ করে তাহলে কসমে যে কাপড়া রয়েছে শরীরতের নিয়ম অনুযায়ী আপনাকে সেই কাপড়া তবে আবার কালি ব্যাপারতে হবে না এর জন্য কালী ব্যাপারতে হবে না এবং এটা শীতকে আকবরের মধ্যে অন্তর্ভুক্ত নয় আল্লাহ তালার কোরআনের দ্বারা জিহাদ করতে বলেছেন বর্তমান প্রেক্ষাপটে কিভাবে আমরা কোরআন দ্বারা জিহাদ করব কোরআন যারা জিহাদ করার বিষয়ে যেটা আসছে সেটা হলো কোরআনের যে বক্তব্য রয়েছে এই বক্তব্য গুলো মানুষের কাছে সুস্পষ্টভাবে তুলে ধরা এর মধ্যে থেকে সামান্য কি কোনো বিষয় গোপন না করা এটি হচ্ছে কোরআনের জিহাদের মধ্য এটা যদি আমি সামান্যতম গোপন করি অথবা আমি হক জানি তাহলে আমি আল্লাহবুল আলমী দরকারে জিজ্ঞাসাবো এবং এই জিহাদ থেকে আমি নিজেকে দূরে করে রাখবো খারেজি আকিদা সম্পর্কে বিস্তারিত জানাবেন খারিজে আকিদার কয়েকটি প্রকার রয়েছে যেভাবে করে থাকে সেটা হল শাইকুল ইসলাম এবং তারা আল্লাহ আব্বুল আলমিনের ইবাদত করেন মনে করেন যে সব জিনিস আমার জন্য বিপক্ষে এত ভয় করেন যে কবিরা গুনা প্রত্যেকটা জিনিসই মনে করেন যে কবিরাগুনা সে অস্থায় যাহার নামে যাবে কবিরাগুনা এভাবে আল্লাহবুল আলমকে তারা কঠিন করে নিয়েছে ইমানের বিষয়গুলোকে কঠিন করে নিয়েছে তাদের মৌলিক বিষয় হচ্ছে তারা ইসলামী যেই মৌলিক ধারা রয়েছে এ ধারা থেকে বিচ্ছিত হয়ে গেছে এ দ্বারা থেকে বিচ্ছিত হয়ে গেছে তবে খারেজিদের বর্তমানে সরাসরি কোনো অস্তিত্ব পাওয়া যায় না একদল খারেজিদের অস্তিত্ব রয়েছে যারা খুরুজ আলাল হুকুমা করে থাকে এদেরকে এদেরকে বলা হয় তাকে আলকো অধিকাম খাবার মোহাম্মদ সারু জামিনের কাছে শুনেছি এরা হল আর খাবারে খাওয়ারদের মধ্যে অধিদল এরা হল যারা আজকে সুপ্রতিষ্ঠিত রাষ্ট্র ব্যবস্থা ইসলাম এক সুপ্রতিষ্ঠিত রাষ্ট্র ব্যবস্থা হয়েছে এই রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে যারা অস্ত্র করে যাচ্ছে এরাও খাবারের মধ্যে অন্তর্ভুক্ত আর এরা অস্ত্র করছে অথবা এর বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে যাতে ইসলামী রাষ্ট্র ক্ষতি হয় মুসলমানদের ক্ষতি হয় ইসলাম রাষ্ট্রের ক্ষতি হওয়া মানে মুসলমানদের ক্ষতি হওয়া মূলত এটা খারেজি আকিদার মধ্যে অন্তর্ভুক্ত এদের মধ্যে সৃষ্টি করতেছে এই জন্য এই প্রতি দিয়েছেন সেটা হল এই যে এই যুগে যারা সন্ত্রাস সৃষ্টি করতেছে বিভিন্ন সময় এই বোম পাটাচ্ছে করতেছে করতেছে না গুছিয়ে আসলে ইসলামের মানহাজের বাইরে কাজগুলো করতেছে এটাও একটা খারেজিদের মধ্যে অন্তর্ভুক্ত এবং এরাও এক প্রকারে খারেজি এরাও কি এক প্রকারে খারেজি অল্লাহ লেখা হচ্ছে কি দেখবি বুঝি না কিভাবে নিজে তো আমরা প্রশ্ন করবো মনে প্রশ্ন তো নিয়ে এসেছি কিন্তু আপনাদের প্রশ্ন এক সময় আসে তাই ও তাগুদ তিনি আগে আসেন না হ্যাঁ তাগুদকে কিভাবে আপনি অস্বীকার করবেন এটার মূল কথা হচ্ছে তাগুদ এর কাছে কোন প্রকার এই বাদত অথবা কোনো প্রকার বিচার ফয়সারা কোনো কিছুই আপনি করবেন না তাগুতের আল্লাহ হাবুর আলমিনের যে বিধানগুলো রয়েছে এই বিধানগুলো ক্ষেত্রে তাগুদের কোনো কথাই আপনি কি করবেন না মানবেন না আল্লাহ হাবুল আলমীর বিধানের উপর তাগুতের না তাগুতের আনুগত্যকে আল্লাহ হাবুল আলমের আনুগত্যের উপর প্রাধান্য দিবেন না তাগুতের ভালোবাসাকে আল্লাহ হাবুল আলমীর ভালোবাসার উপর দিবেন না তাহলে আপনি তাগতকে অস্বীকার করলেন মানে তাগুদকে অস্বীকার করতে হলে আপনাকে আল্লাহ হাবুল আলমীর সম্পর্কে জেনে যেগুলো আল্লাহর এবাদত রয়েছে এবাদতের ক্ষেত্রে তাগুতের কোন কর স্বীকার করা আর আল্লাহর আত্মহাত আমাদের আলোচনার মধ্যে বলেছি তাগুদ মানুষ হতে পারে তাগুত গোষ্ঠী হতে পারে তাগুত দল হতে পারে তাগুত মানে বিশ্বাস হতে পারে তাগুত অন্য জিনিস হতে পারে অন্য বস্তু হতে পারে সবকিছু মূলত তাগতের মধ্যে যেগুলোকে তাগুদ সাব্যস্ত করা হয়েছে এবং আমরা আলোচনা করেছি দীর্ঘদিন তার মধ্যে কথা অনেক আলোচনা হয়েছেন সবাই শাকুল ইসলাম যার শাকুল ইসলাম এবুল হচ্ছেন আহমদিনে তিনি জন্মগ্রহণ করেন আর সাত শত আঠাশ হিটি সনে তিনি ইন্তেকাল করেন তার নাম বারবার উল্লেখ করার পিছনে একটা কারণ রয়েছে সেটা মূলত আকিদার এই মৌলিক বিষয়গুলোর ব্যাপারে তিনি যে তাহকিদ দিয়েছেন তিনি যে ব্যাখ্যা এবং বিশ্লেষণ দিয়েছেন এবং বক্তব্য দিয়েছেন তার এই তাকিবটা হচ্ছে একেবারে চূড়ান্ত পর্যায়ে তাকিব আমরা লক্ষ্য করে দেখেছি মানে আকিদার ব্যাপারে যত আহ আইন যত অলামিক রাম যত স্কলাররা আকিদার ব্যাপারে বিশ্লেষণ দিয়েছেন ব্যাখ্যা দিয়েছেন তমধ্যে শাইকুল ইসলামের ব্যাখ্যায় সবচেয়ে বেশি প্রিপেয়ার্ড এবং সবচেয়ে বেশি কাছাকাছি থকের এটা আমরা মনে করে থাকি এজন্য আমরা তার বক্তব্য বারবার উল্লেখ করে থাকি তার বক্তব্য উপর গুরুত্ব করার এবং হানিসের উপর নির্ভর বেজ। আল্লাহ রাসুস সাহাবিদের বক্তব্যের বেস্ট এ কারণে তার বক্তব্য গুলোর গুরুত্ব রয়েছে এই বিষয় সম্পর্কে আমি প্রসঙ্গ আপনাদেরকে এটা বলছি সেটা হল এই যে হাবিব শামসুদ্দিন বলেছেন তিনি কোন পর্যায়ে আড়েন ছিলেন এই কথাটা আমি বলছি হাফিজ শামসুদ্দিন জাহির রহমদুল্লাহ বলছেন যে যদি এবং এটাকে সমর্থন করেছেন কাশির রহমতুল্লাহ বেদায় না হায়ের যদি কোনো হাদিস শেখুল ইসলাম জামির বলেন এটা আমি জানি না তাহলে এটা হাদিস আসলে দেখা গিয়েছে তিনি যেগুলো বলছেন এটা হাদিস আমি জানি না এটা আসলে তার এত বিশাল জ্ঞান ছিল দ্বিতীয় জাহাবির তার দিগুলির মধ্যে উল্লেখ করেন তিনি বলেন যদি কেউ আমাকে হাইজির আসরাদ এবং রিলামারের মাঝখানে দাঁড়িয়ে কসম করে বলতে বলে আমি কসম করে বলবো যে আমার গোটা জীবনে তার ছে কোন মহান আলেম বড় আলেম আমি আর দেখিনি এবং আমি কসম করে কথা বলবো তিনিও তার জীবনে এত বড় আলেম দেখেনি তার মর্যাদা এত বিশান ছিল বুঝেছেন আর অনেক কথা রয়েছে সবাই আমার দ্রুত গাওয়াও দরকার মনে হয় এই জন্য আজকে প্রশ্ন বেশিরা আমি তো শেষ করতাম পর্যন্ত কারণ আমার আলোচনা হয়ে গেছে আল্লাহ প্রতি এবং অন্যান্য সৃষ্টির প্রতি ভয় সম্পর্কে ইসলামের দৃষ্টি জানাবেন হ্যাঁ আল্লাহ ভয়ের মধ্যে ই হল কখনো কখনো অন্য সৃষ্টির ভয় আল্লাহ করে আগামী ভয় সম্পর্ক সমান্তর আলোচনা আসবে সেটা ঠিক আগের মধ্যে অন্তর্ভুক্ত হয় আবার কখনো কখনো ভয় যদি এমন হয় যে এই ভয়ের কারণে মানে আল্লাহ হাবুর আহমিনের কোনো হক আমরা নষ্ট করতে যাই তাহলে এটা শিলকে আজকের মধ্যে অন্তর্ভুক্ত হয় আবার কখনো কখনো ভয় মানুষের স্বাভাবিক স্বভাবজাপ অভ্যাসের মধ্যে থাকলে সেটা মূলত এমন ভয় যে ভয়ের মাধ্যমে শিল্পের মধ্যে মানুষ লিপ্ত হয় না যেমন আমরা বাঘকে ভয় করি চোরকে ভয় করি আমার অন্যান্যদেরকে ভয় করি এই সমস্ত ভয় মূলত শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত হয়। ছোট হচ্ছে ওষুধের প্রতি কিভাবে বিশ্বাস রাখতে হবে যাতে শিল্প হবে না হ্যাঁ ওষুধের প্রতি আমাদের বিশ্বাস করবো যে ওষুধের একটা অ্যাকশন রয়েছে একটা আমল রয়েছে কিন্তু এটি আল্লাহ হাবুর আলমিনের হুকুম ছাড়া আল্লাহ হাবুর আলমিনের এজেন্স ছাড়া কোনো অবস্থাতে ওষুধ কি করতে পারে মানুষকে ভালো করতে পারে না মানুষ ভালো কোন সুযোগ নেই যদি আল্লাহ হাবুল আলমিন না চান আসলে আছে কিন্তু না না সুযোগ নেই কোনো সুযোগ নেই এ বিষয়ে আমরা ঘোষণা করি হোমীয় চিকিৎসা এই বৈধ হোমিওপ্যাথিক চিকিৎসা বৈধ চন্দ্রমাসের ইসলামীয় জ্যোতির্বিজ্ঞানের ঠিকটা শুরু হয়েছে না এখানে যেন শুরু না অন্যরা সব